الله عليه আমরা আল্লাহ তরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে প্রতি বছরের মতো দারুসালাম দরবারে ফুরফোরার বাৎসরিক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আগেও আপনাদের মনে করিয়ে দিয়েছি কারণ আল্লাহ তালাই বলেছেন मने कर दें कारण मने कर दी मोम उपकार जदि आज केल्लाह तला तौफिक दें एक आलोचना करी माधे माधे चिंता करी गरु छागल भेड़ा उट कत सौभाग्यवान हाँ पाखी सौभाग्यवान ना बस हम ব্যাগ কান্দে করে স্কুলে যাওয়া লাগে পড়ার জন্য মার খাওয়া লাগে বাথরুম শেখা লাগে বাথরুম খারাপ করেছে বলে কোন ছাগলের মা তার মেরেছে চিন্তা করে দেয় বুড়ো হয়ে গেছি কত পড়লাম এখনো ভুল হয়ে যায় আবার মনে করা লাগে। কারণ আল্লাহ তাহালা মানুষকে এটা ব্যতিক্রম প্রাণী হিসেবে তৈরি করেছেন গরু ছাগল উঠ ভেড়া প্রাণী ছাগল শিয়ল কুকুর এদেরকে প্রাণী হওয়ার জন্য আর কিছু শিখতে হয় না আল্লাহ যেটা শিখিয়েছেন ওটা দিয়ে চলে আমাদের শুধু শিখলেই হয় না আবার মাঝে মাঝে মনে করতে হয় নাহলে ভুলে যায় আর এজন্য আমি নিজেকে এবং আপনাদের সকলকেই নতুন করে আমরা মনে করি যে এই আসা যাওয়া কোনো ওয়াজ মাহফিলে কোনো দরবারে কোনো আলেমের কাছে আসা যাওয়া যদি এলেম শিখার জন্য হয় দিনের মহাব্বত নিয়ে হয় অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত তৈরি করার জন্য হয় তাহলে এজন্য আপনি আপনি আসা যাওয়ার প্রতিটি পদক্ষেপে আল্লাহ তাল্লার কাছে সাব পাবো আমাদের আশা যাওয়া যতক্ষণ আমরা এই পথে থাকব আল্লাহ রাস্তায় জিহাদের মতো সবাব পাওনা হবে কিন্তু যদি এই আশা দেওয়া অন্য কোন উদ্দেশ্য হয় যেমন দোয়া নেওয়ার উদ্দেশ্য হলো দোয়া নেওয়ার উদ্দেশ্যে হলো অথবা চেহারা দেখার উদ্দেশ্য হলো অথবা কি বলে একটু শোনার উদ্দেশ্য হলো তাহলে পরে কিন্তু এই সবগুলো কোনটাই পাওয়া যাবে না কি বুঝতে পারছেন আমরা আমাদের এবাদতের চেতনা নষ্ট করে ফেলেছি আমরা অনেক সময় কোন মাজলিসে মাহফিলে যাই দেখি হুজুর কোন পক্ষে বলে কখনো বা মাজলিসে মাহফিলে যাই दोआा ने जाना मतिक दोदेश सफर कर लेला तला एक आना आना चार आना एक टाई टे अपने जाना थकले से आदेश गोलें कुराना नहीं कंतु एलम तलब अथवा আল্লাহর মহব্বতে আল্লাহর ওয়স্তে মহব্বতে যদি কেউ কারোর কাছে যায় তাহলে তার আশা যাওয়া পুরোটাই আল্লাহর একটা প্রিয় এবাদতে পরিণত হয় এই আমরা সকলে এই আমাদের আশা যাওয়াটা এর নিয়তটাকে বিশুদ্ধ করার চেষ্টা করি আল্লাহ তালা তা অফিগ্ঞান করুন আমিন আল্লাহ রসুল সাল্লাহামের সাহাবিগণ রসুল্লা সাল্লাহের কাছে আসতেন তার কাছে দেওয়ার জন্য আসাও আল্লাহ হুকুম আর কারোর কাছে না তারপরও তারা আসতেন জানতে এই জানতে এসে তারা প্রশ্ন করতেন এখানেও আমাদের সাথে তাদের অনেক পার্থক্য আপনারাও অনেক সময় প্রশ্ন করতে আসেন আমাদের অধিকাংশ প্রশ্ন সিলি ই বলে একেবারে বাজে সাধারণ ছোট ছোট ঝগড়াটে মা অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের প্রশ্নগুলো অন্য লোককে ঠগানোর জন্য করি নিজের জীবন পরিবর্তনের জন্য করি না আমি কি করে জাননাতে যাব এই চিন্তার প্রশ্ন কৌ ওই লোকটা ভালো না মন্দ এই জাতীয় প্রশ্ন বেশি কিন্তু সাহাবেকেরাম রসল্লাহ সাল্লাহামের কাছে আসতেন এসে প্রশ্ন করতে। অথবা বলতেন ইয়া রসল্লাহ আমাদেরকে আমাকে কিছু উপদেশ দেন আমরা আমাদের প্রশ্ন আর সাহাবাহিকেরামের প্রশ্ন একটু তুলনা করে আলোচনার চেষ্টা কর দেখি স্বর্গে গেলেও নাকি ধান ভানি এটা আমাদের দেশের প্রবাদ আবেও দেখি স্বর্গে যাবে এরকম নয় আমি যে কোনো হোক যেখানেই যাই কিছু প্রশ্নের সম্মুখীন হল আমি ঢেকির মতো হয়ে গেছি কোন মাহপিলে গেলেও প্রশ্ন রাস্তাঘাটে কোন লোক দেখলেও প্রশ্ন করে নজির একটা প্রশ্ন আছে ওই যে কিছুদিন টিভিতে প্রশ্নোত্তর করতাম এখন আমি ঢেঁকি হয়ে গেছি তবে অধিকাংশ প্রশ্নই খুব একটা জীবন গঠনমূলক না যেমন নাটোরে গিয়েছিলাম সেখানে পুরো আপিলটাই ছিল প্রশ্ন উত্তর অধিকাংশ প্রশ্নই ছোটখাটো একটু নিয়ে একজন দুজন প্রশ্ন করেছে খুব ভালো লেগেছে হুজুর নামাজে মনোযোগ কিভাবে বসানো হুজুর কিভাবে বোনা থেকে মুক্ত থাকব কিভাবে তা অর্জন করব আল্লাহর কাছে দোয়া কিভাবে করব। এই জাতীয় প্রশ্ন খুব কম অধিকার প্রশ্নই আমরা যেগুলো ঝগড়া করি হয় তৈরি অথবা রফাদাইন করতে হবে অথবা হবে না আমরা বলতে হবে হবে না এই জাতীয় প্রশ্ন কতটাকে বুঝতে পারছেন আর প্রশ্নগুলো যারা করেন তারা মূলত আমনের জন্য কম করেন আর এক দুজনের মতটা ঠিক না বেঠিক এটার জন্যই বেশি ক্ষেত্রে করে এটা বলার উদ্দেশ্য হল আমরা আজকে রাসল্লাহামের কাছে এসে সাহাবিরা কেমন প্রশ্ন করতেন এরকম একটা দুটো হাদিস আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা তো দান করুন আমিন যেমন একজন সাহাবি রসুল্লাহ সাল্লাহের কাছে এসেছেন আটাই তো রসুল্লাহি সালিম রেওয়ায় এটা হল বাকি বাকি নাম শুনেননি বাকি নাম শুনছেন তো বাকি কি আমরা বাংলাদেশে বলি জান্নাতুল বাকি বলেন না আমি এতক্ষণ বাকি বলিছি আপনারা বোঝেননি কিন্তু জান্নাতুল বাকি বললে সবাই কি হতো বুঝতেন না জান্নাতুল বাকি বাকিটা কি একটা কবরস্থান গরস্থান মদিনা মানুষের যে মূল কবরস্থান সেটার নাম কি জান্নাতুল বাকি আমরা সবাই জানি সেটার নাম জান্নাতুল বাকি কিন্তু আসলে সেটার নাম জান্নাতুল বাকি না সেটার নাম হল বাকি রসুল্লাহাম কি নাম ধরে দেখেছেন কি নাম বলেছেন বাকি বলেছেন তাবেইন আবহানিফা শাপি মালিক আহমদ আব্বা রাহে মাহমুদুল্লাহ বাকি বলেছেন কোথাও পাবেন না তারা কেউ জান্নাতুল বাকি বলেছেন কিন্তু আমরা যদি জান্নল বাকি না বলে বাকি বলি তাহলে মনে হয় যেন একটু আদরটা কম হল ঠিক না তার মানে তাবেইন, তাবে তাবেইন তবেগণ তাদের আমাদের আদরটা বেশি তারা একটু ব্যাদব ছিলেন ঠিক না আমরা একটু বেশি আদব ঠিক না দেখেন এখন যদি কেউ বলে বাকি গোরস্থান বাকি গোরস্থান আমরা বল একটা বেয়াদব জানা তোর বাকি বললো না বলবো না তাহলে আমরা বেয়াদব বললাম লোকটা ঠিক আছে কিন্তু কোন কর্মটাকে বেয়াদি বললাম যে কর্মটা করেছে যে কর্মটা করেছে, সেটাকে কি বললাম আমরা তাহলে আমরা আসলে আসলে বেয়াদবী কাদের কর্মকে বললাম কথাকে বুঝতে পেরেছেন কথাটা কোথায় গিয়েছে বুঝতে পেরেছেন আমাদের রুচি নষ্ট হয়ে গিয়েছে রুচি পরিবর্তন করতে হবে সেটা হল জান্নাতুল বাকি বলাতে কোনো দোষ হবে এরকম কিছু নয় গুণ হবে এরকম কিছু নয় তবে আমাদের জীবনে মূল পথ হল না একটাই পথ সেটা হল রসল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতকে পরিপূর্ণ মনে করা আপনারা বলবেন আমরা সবাই তো সুন্নতকে পরিপূর্ণ মনে করি তা করেন আলহামদুলিল্লাহ কিন্তু রুঞ্চিত নষ্ট হয়ে গেছে যেটাকে বাকি বলেছেন সেটাকে যদি আমরা জান্নাতুল বাকি না বলি তাহলে খারাপ মনে হয় আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি রংজা শরীফ বলতে আমরা কি বুঝি রসল্লা কবরকে বুঝি কোনো হাদিসে কি রওজা বলা হয়েছে রওজা রসুল নিজে বলেছেন মা আমার কবর কি কবর এবং আমার মিম্বারের মাঝখানে যে জায়গাটুকু মসজিদের যে জায়গাটুকু এইটার নাম হল রওজা রৌদা শরীফ কোনটের নাম মসজিদের জায়গাটুকের নাম আর রসুল্লাহ যেখানে শুয়ে আসেন সেই জায়গাটার নাম কবর সেই জায়গাটার নাম কি আমরা কি বলি কেউ যদি এখন বলে রসুল্লাহ সাল্লাম কবরে সালাম দিয়েছি রসুল্লাহ সালাম কবর জেয়ারাতে গিয়েছি আপনাদের একটু খারাপ লাগবে না লাগবে একটু বেয়াদফি বেয়াদফি মনে হবে কিন্তু আমরা যখন তিনি বলছেন খবর তবে সাহাবিরা বলছেন খবর তবে রায় তো খবরের রসুল মুসাল্লামান রায় তো খবর রসুলাম সাল্লাম তো আল্লাহ খবর রসুলাম জুরুত খবর রসুল্লাহ সবাই কি বলছেন আবু আনিফা কি বলছেন কবর আমি একটা কথা আপনাদের বলি কালকে একটা মাহফিল ছিলাম মাহফিলটা গ্রামের ভিতরে ধামরায় ঘটনা সক্রে সেখানে দুইজন কুয়েতি লোক আসছিলেন তারা বলেছেন আমার সাথে দেখা করবেন যাই হোক তারা কুয়েতের এক ওই কুয়েত সংস্থার একজন ওয়াজ করতে আসছিলেন তারা আবার তার সাথে আসছিল। তা ওয়াজের এক পর্যায়ে কুয়েতি একজন আমাকে বলছে যে তোমাদের শ্রোতাদের বলো নবীনের নাম শুনলে দরুদ পড়ে না কেন এর সেটি পণ্য নেই আরব দেশের রসুল্লাহ অথবা নবীল্লাহ অথবা মোহাম্মদ এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে সবাই কি বলে সাল আলী হুবাস কারণ রসুল্লাহ সালাম আপনার তো বলেন না রসুল্লাহ সাল্লাহ আলী হুবাসাল্লাম বলেছেন যে আমার নাম শুনে দরুদ না পড়ে সে কি কৃপন সবচেয়ে বড় কৃপন আমাদের পদ অভ্যাস হয়ে গেছে যতক্ষণ না হুজুর দরুদ পড়াবে আমরা পড়ি না এখানে রুচিটা নষ্ট হয়ে গেছে আমরা দরুদ পড়ব মনে মনে পড়লো হবে তবে যেহেতু নাফিল বা মৃদু শব্দ প্রশ্নে প্রত্যেকে নিজের মতো অন্তত মৃদু শব্দে বলবো সাল্লাহ আলী হোসেন যেটা পড়ছিলাম হাদিসে সাহাবেকরামগঞ্জ তাবেইনগঞ্জ তাবে তেইনগঞ্জ সবাই বলছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কবর আমি রসল্লাহামের কবর জিয়ারত করলাম রসুল্লাহর কবরে সালাম দিলাম রসলামের কবর দেখলাম একটু উঁচু আয়শা রাজনা কবরের পাশেই থাকতেন কোথাও রা কথাটা পাবেন না রংরা বললে ভালো না মন্দ এটা বড় কথা নয় একটা প্রশ্ন আপনাদের বলবো উত্তম কোনটে এটা হল ইমানের কথা আমাদের ইমানে চেতনায় যেটা রসুল্লাহ সাহেবেরা বলেছেন সেইটা না যেটা আমরা বলি সেইটা কথা বুঝতে পেরেছেন তা না হলে কি হবে ওই রসুল্লাহামের সুন্নত শব্দটা আমাদের কাছে বেয়াদপি মনে হবে আর এর অর্থই হল আমরা রসুল্লাহ সালামের সুনতটাকে বেয়াদি মনে করলাম এর অর্থই হল আমরা রসুল্লাহ সালামের সূন্নতকে ছোট মনে করলাম অবজ্ঞা করলাম আর এর অর্থই হল আমরা নবীর উন্মত থাকতে পারব যেমন মনে করেন অনেক আছে সব বলা যাবে না আমরা কাঁচাউ সুলফি ব্যবহার করেন না সুফি এই শব্দগুলো আছে না নেই আসে আমরা এগুলো ব্যবহার করি কিন্তু কোরআনকারিমে হাদিস শরীফে সাহাবাদের শব্দে তাবেইনদের শব্দে ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফে রাহেমুল্লাহ তাদের শব্দে সুফি বলে কোনো জিনিস আমরা পাচ্ছি না সেখানে আমরা যেটা বোঝাই এটা কোরআন হাদিস কোন সমস্যা নেই আপনি সুফি তাসাউ বলেন তাস্ক এন অফ বলেন কথা তো একই এটা কিন্তু হতম করতে হ্যাঁ যখনই এই বাইরে আমরা শব্দ ব্যবহার করব তখন এর থেকে অনেক ডালপালা ছড়াবে অনেক সমস্যা হবে নিরাপত্তা শূন্যতা ঠিক এরকম আর একটা শব্দ দেখেন সবে বরাতেন আপনারা হাদিস এই রাতের কথা আছে কিন্তু নামটা এইটে না নাম হল লাইল আতুল নিসমিন সাহাবান মধ্য সাবানের রাত আমি যদি মধ্য সাবানের রাত বলি আপনাদের কাছে বলে হবে যে বেয়াদ বলছে না সবে বরাত আর বিতে লাইতুল বরাত আর স্লাহ সাম হাদিস আবিনগণ হাদিসে বলেছেন মধ্য সাবানের রায় উত্তম কোনটে সাবানের রাত লাইলাত চারশো পাঁচশো বছর পর্যন্ত আপনি লাইলাতুল আতুল বারাত বলে কোনো শব্দ মুসলমানদের ভিতরে পাবেন না এরপর মুসলমানেরা এই রাত বোঝাতে লাইলাতুল বারাত নাম ব্যবহার শুরু করলেন বরাত মানে কি ভাগ্য এখানেই সব দুর্ভাগ্য আরবিতে মানে ভাগ্য নয় মুক্তি আদিস আসছে আল্লাহ এই রাত্রিতে বাংলাদের গুণা মাফ করে দেন যাহান নাম থেকে মুক্তি দেন এই জন্য কোন আলেম এই রাতটার নাম দিলেন লায়ালাতুল বারাহাত মানে মুক্তির রায় এই আরবি বারাহাত বাংলায় এসে হল বরাত भाग्य नागफेरत रहमतर जो किसु करी ना जाग्यर जो करी पुरो थीमटा उल्टे गेसोक भैरा एट अनेक दीर्घ समय परिक्रमाई ছোট ছোট ছোট ছোট ভালো কাজ বলে আমরা অনেক কাজ করেছি প্রথমত এত খারাপ ছিল না কিন্তু সুন্নত যখনই মারা গেছে আর বিষয় সেখানে দাঁড়িয়ে গিয়েছে ক্রমান্বয়ে এটা খারাপই হয়ে গেছে এরকম বাকি রসল্লাহ সাল্লাহ সাল্লামের যুগেই গোরস্থানের নাম ছিল বাকি এই বাকি গোরস্থানকে বলা হয়তো বাকি বলল দ্বারকা দ্বারকাদের বাকি এই সাহাবি বলছেন আতাই তো রসুলল্লাহি সালি সাল্লাম আমি আসলাম রসুল্লাহামের কাছে রসুলল্লাহ সাল্লামের কাছে যখন আসলাম এসে তারিহি তার উঠে লাগামটা ধরে ফেললাম شباشي لو كانت مكة بولسي شبه جاءو شبه جاءو اي رسول الله سلام دل لك نو تكون رسول الله صلى الله عليه وسلم بولن اوكي قنو قطبولنا داو عرب ما جاء بي نشتاك انا بروزن الشيشسي دلو کیچا يا رسول الله دلني على عمل يخربني إلى الجنة ويباعدني من النار আমাকে এমন একটা কাজের কথা শিখিয়ে দেন যেন যে কাজটা করলে আমি আস্তাতে জান্নাতের কাছে যেতে পারি জাহান্নাম থেকে দূরে যেতে পারি প্রশ্নটা বুঝেছেন আপনারা কখনো কোনো আলেমের কাছে যে এরকম প্রশ্ন করছেন গেলে দোয়ার জন্য যান আর না হলে এই ঝগড়াঝাটির বসা শুনতে যান নাকি যার ব্যাপারে আপনার ধারণা আসেছেন তিনি কোরআনার আলম আলেম কাছে তো আপনার উচিত ছিল এমন একটা প্রশ্ন করা যে প্রশ্নটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আল্লাহাম বললেন তোর প্রশ্নটা খুব ছোট কিন্তু মূল বিষয় অনেক বড় তারপরে কি বললেন আমাদের জানা কথাই অনেকটা আকিমিস সালাত ওয়া আতiz zakat رمضان হজ্জ আল বাইত নামাজ কায়েম করো zakat দাও হজ করো রোজা রাখো بما تحب ان يأتوه او يأتوك به وما تكره وما تكره তুমি মানুষের সাথে সেই আচরণ করো যে আচরণ তুমি পছন্দ করো যে মানুষ তোমার সাথে আর তোমার সাথে যে আচরণ তুমি পছন্দ করো না সেই আচরণ তুমি অন্যদের সাথে করো না কথা বুঝতে পেরেছ কথা বলেন এই কথা এই যে কথাটা শেষ কথাটা এটা কিন্তু শুধু কোন সাধারণ ও চি আপনার থেকে দূরে সরে যেতে এবং জান্নাতের কাছে যেতে এই কথাটা লাগবে না লাগবে না তাহলে এবাদতের পাশাপাশি আপনার মানুষের সাথে যে লেনদেন মোহামেলা এটা জান্নাতে যাওয়ার জন্য প্রি কন্ডিশন ওটাকে বুঝতে পেরেছেন তো ভাইরা রকম একটা হাদিস তিনি বলছেন রসুল রসল আল্লাহ আমাকে কিছু উপদেশ দেন রসলাম তিনটে উপদেশ দিলেন একটু আমরা আজকে প্রথম দিনে এই তিনটে উপদেশ মনে রাখার চেষ্টা করব রাজি আছেন তো শুনে চলে না কি একটু জীবনে নাড়ানোর চেষ্টা করব বললেন্লাহ হাই তোমা কুনতা তুমি যেখানেই থাকো আল্লাহর তাকওয়া অবলম্বন কর ও আত্ময় আর মানুষের সাথে সুন্দর আচরণ করোটা আমি আল্লাহ তালা তৌফিক দিলে সংক্ষেপে तीन कथा बोझारे प्रथम मान आल्ला के भयु भय शब्दा तक कई तकुआ मान आत्मरक्षा करा तक मान कि बला जाए आल्ला सचेतनता आल्ला देखें এইটা করলে আল্লাহ নারাজ হবেন এইটা করলে আল্লাহ খুশি হবেন এই সচেতনতা যে মনে মগজে চেতনায় থাকে এটার নাম কি টাকোয়া এর মূল অর্থ আত্মরক্ষা করা ক্ষতি থেকে ধ্বংস থেকে পতন থেকে আত্মরক্ষার অন্তরের চেতনার নাম হল টাকোয়া आल्लामे बार बार तकुआर कथा रसोल्लातुआर उत्तर कारण की कारण हल्व मनुष्यत्व तकवा भाई जे कथा आगे बोल वोटा एक गरु छागल उट भेड़ा प्राणी शल कूक बाघ भल्लु स्कूले पढ़ा लागे मद्रासा लागे मुखस्थर शेखा लगे ना लागे ना कारण सब दुनिया जत जीव प्राणी सृष्टि आकल प्राणी आल्ला तला शरियत मेने चले सबाई मुसलमान गुरु की मुसलमान छगल भेड़ा उट आल्लर जो प्राणी को प्राणी आल्लर शरियत लंघन करे ना भलो समय जो लोकटा पशु ना जो पशु कथा बार क्षमता थकत हाइकोर्टेजे हम बरदे मान हान मामला करते कारण को पशु আল্লাহর আইনের বাইরে যায় না একটা বাঘ একটা হায়না একটা সিংহ জঙ্গলে থাকে ইচ্ছা করলে প্রতিদিন কয়েকশো খরগোশ মারতে পারে পারে না খাদ্যের প্রয়োজন ছাড়া কোন প্রাণী জীবন রক্ষার খাদ্যের প্রয়োজন ছাড়া হত্যা করে নাকি তাহলে প্রথম বিষয় হল প্রতিটি প্রাণী মুসলমান আল্লাহ যে বিধান যে ব্যবস্থা দিয়েছেন এটা মেনে চলেছে लक्ष लक्ष बचर जंगल गुला लागे लागे थाना पुलिस जेलखाना ने जंगल शांति विघ्नित होद मानव समाजे एक मास एगल सब अफ कर दिया अच्छा बोलें तो আমরা মানুষেরা বাথরুম করার জন্য টয়লেট লাগে ঠিক না সুন্দরবনের পশু জন্য কত লক্ষ টয়লেট আছে ওরা যে টয়লেট এভাবে করে না এতে কি ওদের পরিবেশ দূষিত হচ্ছে না। জঙ্গলের প্রাণীরা কখনো জঙ্গল দূষিত করে না এই শহরের মানুষ যে জঙ্গলের পরিবেশ দূষিত করে ঠিক না যত পরিবেশ দূষণ एट की बन्य प्राणीरा ना मानुष नाम हिंगस््र प्राणी प्रथम एक जिसमें पाइल जो प्रति प्राणी आल्लर दवा विधान मे चले एकम मानूष जाके आल्ला बनिए आल्लार विधान माना ना माना उभय रकमे योग्यता शक्ति क्षमता आल्ला दिए दिए पार्थक्यल प्राणी प्राणी हुए जन्मी हाँसर बाच्चा जख दिन बेरो बेरा सुइमिंग पुलेतार शेख ठीक ना हाँसर मा तो शेखा मेर पीछे पीछे जे पानी नेमे गरसुर जख मेर पेट तक गर बसुर तो गरुए मुखे दूध देध है। खेते हैं एकम्र मानुष जे प्राणी जे प्राणी आल्ला मानुष बनाए सृष्टि करें तरह मानूष हर जो विश्वास এবং চেতনা লাগে শিক্ষা লাগে অল্লাহ আখরা আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন কিছুই জানতেনা না নাকি তাহলে এখন যে আমরা মানুষ মূলত মানুষ একটা বিশ্বাসের নাম কথা আপনারা মনে করেন অনেক মানুষ নাস্তিক আসলে কোনো যে নাস্তিক সেও তারও একটা বিশ্বাস দিয়ে চলে এবং সে আবাদত করে এটা মানুষের সহজাত যে নাস্তিক বলে দাবি করে সে হয়তো দেখা যাচ্ছে কাল কালমার্সের স্ক্যাচোর সামনে দিয়ে দলছে অথবা লেলিনের সৌদের পাশে যে ঘুরছে অথবা কোন একজন গুরুর কথা নিয়ে গাড় দুলিয়ে দুলিয়ে গান গাচ্ছে আছে না ওটাই ওরে বাদত ওটাই ওর পূজা ওটাই ওর বিশ্বাস কথা বোঝেননি বিশ্বাস ছাড়া কোনো মানুষ নেই মানুষকে পরিচালনা করে বিশ্বাস আর এই বিশ্বাস যখন আল্লাহর সাথে হবে আপনার মনের ভিতরে বিশ্বাস হবে र्ता हाँ सब समय देखेंते कह करते, करते निषेध कर आल्ला तला के अनुभव करबार नाम हल तकुआ तकुआ जार भरे से मानुष और जार भरे की, की।, की।, की।, की। पशु पशु बोल पशुरा मानहान केस करते पशुर चे खरा कारण पशुर সব দায়িত্ব জানা আছে সে দায়িত্ব পালন করে আর মানুষের দায়িত্ব জানা নেই তার বাবা মায়ের দায়িত্ব ছিল তার ভিতরে একটা বিশ্বাস তৈরি করে দেওয়া তার ভিতরে কিছু মূল্যবোধ তৈরি করে দেওয়া তার ভিতরে কিছু চেতনা তৈরি করে দেওয়া সেই মূল্যবোধ সেই চেতনা সেই বিশ্বাস দিয়ে সে নিজের দায়িত্ব পালন করবে তার অন্যায়ের ক্ষমতা থাকলেও করবে না সে সেই বিশ্বাসের ধাক্কায় মানুষের কল্যাণের জীবন বিপন্ন করে দেবে এই চেতনাগুলো তৈরি করার দায়িত্ব ছিল তার পিতা মাতা তার পরিবেশ সমাজে। এই চেতনা যদি মানুষের ভিতরে না থাকে সে পশু নয় পশুর অনেক খারাপ আর এই জন্য বনের জঙ্গলের পশু পরিবেশ দূষিত করে না সে অন্য কোন পশুর উপরে কর্তৃত্বের চেষ্টা করে না আর মানুষ নামের পশু লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে বোমা জমা করে মানুষকে হত্যা করার জন্য রেডি করে রেখেছে ঠিক না মানুষ মানবতার সেবাই ত্যাগ করে না মানুষ ক্ষমতার জন্য অর্থ ব্যয় করে লম্বা বলা যাবে না ভাইরা এই বছরে দুই হাজার সালের মানবতার সবচেয়ে বড় ইস্যু হল অভিবাসী ইস্যু অভিবাসী মানে কি যারা এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে মানুষ এক দেশ থেকে আরেক দেশ কেন যায় ভাই করে সব করে এই যে যুদ্ধ এই যে মারামারি এই যে হানাহানি এই অস্ত্রগুলো কারা বানাই টাকা আলারাই বানাই আমরা বানাতে পারে বাংলাদেশে এরকম অস্ত্র বানাতে পারে কারা বানাই অনেক টাকা তাদের বেছে কারা তারাই বেছে आधिपत्य सारा विश्व विपर्जय तैरि मानुष पेटे जीवन बाड़ी घर ऐला क्यों आश्रय दी देखते मानूष बसरे जब मरे आपका छवि देखें समुद्रे धारे एक छोट्ट दुई बस मरे शुए आता बुझे पे कन বাবা মা যুদ্ধ থেকে পালিয়ে যাচ্ছিল সমুদ্র ধরে বাবা মা কোথায় মরে গেছে বাচ্চাটা মরে লাশ পড়ে আসে বুঝতে পেরেছে তাহলে মানবতার সবচেয়ে বড় ভয়ঙ্কর এই দু হাজার অধপতন হল যে মানুষ এত ইংজ্র হয়েছে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করছে আকাশ যুদ্ধের জন্য কিন্তু এই কয়েক হাজার কয়েক লক্ষ মানুষের কোন দেশে স্থান দেওয়া লাগবে না অন্তত খরচ করে অস্থায়ী বসবাসের জায়গা করবে এটা করতেও কোন দেশ রাজি না কারণ এই মানবীয় মূল্যবোধ এই যে আল্লাহর সাথে বান্দার সম্পর্কের চেতনা ल्लर का पुरस्कार पाई करार दायित्व आल्लाह दिए कहे हमें निजे जीवन विपन्न कर मानुषे सहाय कर चेतना गड़ा हा भोग चेतना तैयार कदा के बुझते पे भोग चेतना यही तो दिन पर आस थार्ट नाइट सारा विश्व ठीक ना थार्टी फार नाइटे टी मीडिया अनेक कथा बना हो सब भोग कथा त्यागर कथा क्या बुझते पे थार्टी पास नाई क्या हल त्यागान पौतलिकुगर एका विश्वास कर प्रकृति काने आगे आपनारा जानें कदाखेर छ मना दृष्टि ना हा कर मानुष कदा भाग रखत এটা হল প্যাগান বিশ্বাস যে আমরা কাদা আসমান এটা দেখে আর সইতে পারবে না তাদের বিশৃদ্ধি দেবে কথা বলেননি এখন মানুষ বৈজ্ঞানিক হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান মনস্ক বৈজ্ঞানিক শিক্ষা বিজ্ঞান মনস্ক ইসলামের সমালোচনা করে অথচ সম্পূর্ণ অবৈজ্ঞানিক অযৌক্তিক নববর্ষ বিশ্বাস করে যে নববর্ষ এসহে বৈশাখ বললে বোধে সারা বৈশাখ ভালো হয়ে যাবে বোধহয় বৈশাখ খুব ভালো শোনে অথবা থার্টি নাইটে বছরের প্রথম ঘন্টাটা যদি আনন্দ ফুর্তিতে কাটানো যায় সারা বছর আনন্দে কাটবে এই যে অবৈজ্ঞানিক অযৌক্তিক তারা লালন করে কথাকে বুঝতে পেরেছে ভোগবাদী খাও ত্যাগ করো কেউ বলছে না পহেলা বৈশাখে প্রত্যেকে বস্তিতে যে একটা কম্বল দাও এটা কেউ বলছে না বলছে না अभिवास समस्या मजार समाधानी शब्दी महज महज महाज अबू बकर मुसलमाना मदिनाई जन जान मदिनाई जा মদিনাবাসীরা তো দেখা দেননি একটা অস্থায়ী কুড়ি করে দিচ্ছিলেন থাকার জন্য তারা কি করছিলেন আল্লাহ আল্লাহ রসুলাম মহাজিরদের সাথে অভিবাসীদের সাথে ইমিগ্রান্টদের সাথে মদিনাবাসীদের ভ্রাতৃত্ব করে দিলেন এরা তোমাদের ভাব आर्याग भाई, आर्याग भाई के निये की एपने और एक भाई भाई भाई जमा जमी समेक भाई इटा हल से मानुष के मानुषर जो सब त्याग करते प्रेरणा दे আর এর বিপরীতে যে বিশ্বাস আব্দুর রহমান এই টাকুয়া দিয়ে তৈরি করেছিলেন সেটা কি ছিল আখী আহলিক তাই আপনার সম্পদ আপনার পরিবার পরিজনে আল্লাহ পর করবেন আপনি যা বলেছেন এর চেয়ে বড় কিছু হয় না আপনার সকল সম্পদ আমার অর্ধেক দিতে চেয়েছেন আল্লাহ তালা আপনাকে অনেক জায়গায় খেয়ে দেন আমি এটা দেব না আমাকে শুধু বলেন আলা আইনা আমাকে বলেন মদিনার বাজারটা কোথায় আমি তো নতুন মহাজির আমি ইমিগ্রান্ট আমি মদিনার শহর চিনি না আমাকে মদিনার বাজারটা দেখিয়ে দেয় কথা বলেননি কেন বাজারে যে কি করবেন ভিক্ষা করবেন কি করবেন তিনি কি করলেন ওই যে মক্কা থেকে আসতে দুই চার ভাঙা টাকা ছিল ওটাতে একটু ফুটা পনির একটু ফুটা ঘি কিনে নে বসে গেলেন কথা বোঝেননি না পরের পায়ে তো দাঁড়াবো না আমার আল্লাহ দেখছে আমি যদি ওর সম্পদে লোভ করি আল্লাহ নারাজ হবে কেন আমি লোভ করব আমি নিজে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াবো তার তাকওয়া তাকে নিজের পায়ে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছে আব্দুর রহমান খালি হাতে মহামদিনায় গিয়েছিলেন কিন্তু দশ বছরের ভিতরে মোদিনার সবচেয়ে পরিণত ব্যবসা করে তবে ব্যবসার কারণে তার এলএম শিকা বন্ধ হয়নি তার সাল্লাহামের সাথে কাফের রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাওয়া বন্ধ হয়নি তার এবাদত কম হইনি প্রতিটি যুদ্ধের পাশে থেকেছেন প্রতিটি মজলিশ রহমানের তাহলে মনুষ্যত্ব মানবতার নামই হল তা বিশ্বাস তারা মানুষ মানুষ হয় না বিশ্বাসবিহীন মানুষ অসুর চেয়ে আদম কোন না কোন বিশ্বাস ওকে লালিত করবে সেটা হতে পারে কোন একজন গুরুর প্রতি বিশ্বাস একজন নেতার প্রতি বিশ্বাস কোন একজন আদর্শবান মানুষের প্রতি বিশ্বাস ওই বিশ্বাসটাই হল তার দেবতা তার ইমান ওই বিশ্বাস নিয়েই সে চলে কথা এই স্থান শূন্য থাকে না এই বিশ্বাস যখন আল্লাহ তালাকে নিয়ে হবে আল্লাহ সচেতন হবে প্রতি মুহূর্তে অনুভব যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ এই কাজ করলে এই কথা বললে খুশি হন पूर्ण मानूष कथा बुझे पे तानु समुद्रे सारे पास शिशु मरे पड़े थे हजार हजार मानूष असहाय समुद्र दारे शीते मरे जा मानवतार चेष्टा कर कथा बुझे पेटा भाई आल्ला रसुल प्रथम नसियात करल की আপনাদের কাছে অনুরোধ করব আমরা এখানে এসেছি শুধু শুনে যেয়ে জিন্দাবাদ দিয়ে যাওয়ার জন্য নয় আমরা একটু সচেতন হই আমাদের ভিতরে তাকুয়াটা তৈরি করি আল্লাহ রসুল সাল্লাহাম তাকুয়ার একটা মজার কথা বলেছেন আল্লাহ মুসলমানের প্রতি অবজ্ঞা ভাব থাকবে কথা বলছেন যদি তাকুয়া থাকতো ভাইরা কোন মুসলমানের প্রতি অবজ্ঞা আপনার থাকতো তাকুয়া মানে কি আল্লাহ আমাকে দেখছে দেখছে না অহংকার সবচেয়ে গিনা করেন অন্য কোন মুসলমানকে নিজের সে ছোট মনে করা। কথা বোঝেন আপনার টাকা পয়সা সম্পদ আপনার না কে দিয়েছে আপনি মনে করতে পারেন আল্লাহ আমি ফকির তুমি দেছ ওকে দেওনি আল্লাহ তুমি কত দেছো। এটা আল্লাহ খুশি হয় আমি অনেক ভালো কি আল্লাহ কি করবেন আল্লাহ অসন্তুষ্ট হয় আরো ভয়ঙ্কর অধপতন হল এবাদতের অহংকার আমি বড় আল্লাহ অলিয়া আমি অমুক দলের লোক অমুক আমি অনেক ভালো ও ভালো না ও ভালো না ও ভালো না এরকম চিন্তা আমাদের ভিতরে আসে না নেই খুব ভালো করে বোঝেন আপনি কাজ ভালো করছেন কিন্তু কাজ কাজে আল্লাহ কবুল করেছে এটাকে আপনি জানেন তাহলে আপনি কি করে মনে করলেন আপনি ভালো আল্লাহ এটা পছন্দ করেন না এই জন্য বললেন এখানে তাকোয়া থাকে আর যেখানে তাকুয়া থাকে সেখানে অহংকার থাকতে পারে না সেখানে অন্য কোন মুমেনের প্রতি অবজ্ঞার অনুভূতি থাকতে পারে না কথা বলেছে তারপর অনেক কথা আল্লাহ বলেছেন আমাদের অল্প সময়ে বেশি বলতে পারবো না আরো দুটো বিষয় আছে আমরা পারলে সংক্ষেপে আলোচনা করব না হলে আগামীকাল যেটা বলছিলাম তারপর অন্তরের অনুভূতি তার মানে আল্লাহর ভয় নয় আল্লাহ সচেতনতা আল্লাহ কোরআনকে নেমে বলেছেন লা अल्लाह कुरबानी हुकुम दिए कुरबानी करा आल्लाल्लाह्ला कुरबानी रक्त गोस्त की अर्थात आल्ला स्व पार्जन मानुष के खवान मानुषर सेवा करार निजे टाय प्राणी जबई मानुषर भंटन करार जो अंतर आग्रह ওইটা শুধু আল্লাহ দেখেন কথা বলেন প্রসঙ্গ হল মনে পড়লো একটা অদ্ভুত কথা কোরবানি আমরা যেমন করি আমাদের প্রয়োজনে বাইবেল পড়তে হল বাইবেলের কুরবানির কথা আছে অনেক আবার ধরণে ছিল বাইবেলের কুরবানি উপদে আমাদের মতো জবাই করে মানুষের খাওয়াতে হয় বাইবেলের কুরবানি নাইনটি পার্সেন্ট হল বান্ড অফারিং পোরানো কোরবানি অর্থাৎ তুমি একটা প্রাণী জবাই করে আর যদি ছোট প্রাণী ঘুঘুটুগু হয় গলা টান দিয়ে ছিড়ে এটা রক্তটা ফেলে দেবে ছিটিয়ে দেবে আর এর গোস্তস নাড়িগুড়ি কেটে সাফ করে ওটা আগুনিয়ে দিয়ে পোড়াবে কি করবে কারণ কেন পোড়াবে কারণ এই যে পুরানো গোস্তের খসবু এটাতে ঈশ্বরের নাকে গেলে নাকি খুব খুশি লক্ষ লক্ষ প্রাণী জবই করে বা গলা ছিঁড়ে মেরে আগুনে পোড়াতে হবে কারণ পুরানো পশুর খসবুতে চর্বি পোড়ার খুঁজবুতে গোস্ত পোড়ার খজবুতে নজবুলিল্লাহ নাকি ঈশ্বর খুশি হবে কথা বোঝেননি আর এজন্যই আল্লাহ বললেন যে না এগুলো কুসংস্কার বাইবেলে প্রায় কয়েকশো জায়গায় এই বাক্যটা আছে। যে পুরানো কোরবানির খসবুতে সেন্টে ঈশ্বর খুশি হয় যেটা বলছিলাম আল্লাহ বলেন না কোন গোস্ত নয় কোন খসবু নয় তুমি যে মানুষের জন্য থাকল মিনহাঙুল বা ইসাল ফকির তোমরা খাও মানুষদের খাওয়াও গরিবকে খাওয়াও আত্মীয়কে খাওয়াও खवानी खा सतान खावान प्राणी तुम्हारा दिए कुरबानी करेतना आल्लर काल्ला देखें मन सचेतनता और यदि मुक्तर मूल भित्ती आल्ला कुरान करी में कौर अनेक प्रचिलात बोले থাকলে তুমি পা ছাড়াবে না তুমি নিজের থেকে আল্লাহ তোমার ভিতরে এমন একটা গাইডেন্স দেবেন তোমাকে কখন কি করা দরকার আল্লাহ তোমার পক্ষে গাইডেন্সের কাজ করবেন কথা বুঝতে যদি কেউ আল্লাহকে ভয় করে যত সমস্যা আছে সমস্যা থেকে আল্লাহ তালা তার জন্য বের করে দেবেন এবং আল্লাহ তালা তাকে রিজিক দেবেন কল্পনার বাইরে থেকে টাকুয়ার অনেক কথা আনকারিমে আসছে রসুলাস হাদির শরীফে বলেছেন আমরা তাকোয়ার ব্যাপারে আর লম্বা করবো না দ্বিতীয় ওসিয় মনে আছে আপনাদের দ্বিতীয় মনে আছে মাশাল মাশাল এটা কিন্তু মনে রেখেন আমরা মনে করি টাকোয়া মানে বোধায় আর কোনো গুণা করে না আমাদের একটা খুব ভয়ঙ্কর ভুল ধারণা আছে আল্লাহর অলি মুত্তাকি মানে কোন গুণা করে না আর যে কিছু গুণা করে তার মতো খারাপ লোক বোধয়ার হয় না দুটোই ভুল কথা মানুষ গুণা করবে কথা কি বুঝতে পেরেছে তাকুয়া মানে গুণা না করার জন্য চেষ্টা করা সচেতন থাকা গুণা হয়ে যাবে যখনই গুণা হবে আপনার তাকুয়া কি চাবে হ্যাঁ আপনি তহবা করবেন নেকামল কেমন করবেন যেমন আমরা যখনই হাতে বীজাণু ইত্যাদি হয় তাড়াতাড়ি কি করি ধুয়ে নি এবং বীজাণুমুক্ত বীজাণুনাশক কিছু দিয়ে হাতগুলো ঠিক আছে সবার জন্য প্রত্যেকে এটা আমল করতে হবে সেটা হল গোনা হয়তো হয়ে যাবে যখনই কোন গুণা হবে গোনার জন্য কয়েক ট্রাক্টরও তাৎক্ষণিক তবা করা এবং নেক আমল করা আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন আমাদের মুক্তি নাজাদ জান্নের জন্যই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কথাকে বুঝতে পেরেছেন শুধু আমাদের বিবেক দিয়ে একটু দায়িত্ব দিয়ে মানি না মানি দেখতে চেয়েছেন আল্লাহ ক্ষমা করতে চান কাজে যখনই কোন গুণা হয়ে যাবে হতাশ না হয়ে সঙ্গে সঙ্গে কিছু নেকামল করতে হবে এবং তবা করতে হবে কথাকে বুঝতে পেরেছেন আল্লাহ কোরআনকারিবে বলছেন আপনি সলাতা রাতের কিছু সময় নিশ্চয় নেক আমলগুলো গোনা দূর করে দেশি হননি তাই না খুশি হয়েছে কেউ খুশি হইনি আমরা নেকামল করলে আমাদের গুণাগুলো মুছে যায় মাফ হয় এই কথা শুনে খুশি হয়েছেন না বেজার হয়েছেন আল্লাহ তো কেউ বলেননি এইটাই হল খারাপ কাজ যে আমি বলার পরে আপনারা বলবেন কেন আপনাদের মনে আবেগ আসে না আল্লাহ তাজবি করার আল্লাহ নিজে বললেন যে তুমি নে কামল করলে নে কামলের কারণে তবা সারা শুধু নে কামলের ওসিলাই আল্লাহ অনেক গুণা মাফ করে দেন আল্লাহ রসুল সালিম শোনো যদি তোমাদের বাড়ির দরজায় একটা নদী ঝর্না থাকে প্রতিদিন পাঁচবার করে সেখানে গোসল করো তাহলে গায়ে কি কোন ময়লা থাকবে। বললেন এটা হল নামাজ পাঁচবার যদি কেউ নামাজ পড়ে এই ফরজ সালাতের সালাত আল্লাহ কাটর সকল গোনা মাফ করে দেব এই জন্য ভাইরা আমরা যে কোনো গুণা হলে তবা করতে হয় গোনা মাপের কয়েকটা পদ্ধতি আছে সিরকের গুণা আল্লাহ তো মাফ করেন না তবা মানে আল্লাহ আর কোনদিন এই শির করব না एके बारे प्योर भाव तबा कर लेफ कर ले। बंदार हकर गाशी बार गा मन करेंद खेनचार करयर खेन एम एम गुणा निजे ऊपर जुलूम हो मानुषर क्षति होनी एगल माफे प्रथम हल अनुतप्त हवा आल्लार मफ चाव द्वित हल আপনি অনেক নেকি করলে নেকির অসিলে আল্লাহ মাফ করতে পারেন তৃতীয় হল আল্লাহ আপনাকে দুনিয়ার কষ্ট বিপদ আপদ বিভিন্ন অসুবিধার মাধ্যমে মাফ করতে পারেন চতুর্থ হল আল্লাহ কারোর সুপারিশে আল্লাহ আপনার এই গুণাগুলো মাফ করতে পারেন কাজেই যখনই আমরা কোন গুণা করে ফেলবো শয়তান গুণা করিয়ে দেবে বলতেবে হবে শয়তান তুই গুণা করাইছিস এইবার দেখ আমি কি করি বুঝতে পেরেছি তৃতীয় কথা হলো আল্লাহ মানুষের সাথে আচরণ করবে ব্যবহার করবে হুলুক মানে আমরা চরিত্র বলি চরিত্র একটা ভিন্ন জিনিস হয়তো অশ্লীলতায় যায় না আর আখলাক মানে হল মানুষের সাথে ব্যবহার কথাকে বুঝতে পেরেছি এই মানুষের সাথে ব্যবহারটা এত বড় জিনিস যে জান্নাতে যাওয়ার জন্য এর কোনো বিকল্প নেই আর এটা নষ্ট হলে জাহান্না মনীষী এক্ষেত্রে অনেক বিষয় আমাদের বোঝা দরকার আমরা অনেক সময় বুঝিও না আমরা সাধারণত বলি যে আমাদের দেশে ইসলামের অনেক কিছু ভালো আছে কিন্তু মানুষের অধিকার মানুষে মানুষের সম্পর্কের যে বিষয়টা এটা আমরা বুঝি না মুসিনাদে আহমেদ আহম্বালে في তিনি বলেনারা রাসুল্লাহ সাল্লামের কাছে প্রশ্ন করছেন আমাদের এখানে একটা মেয়ে আছে মহিলা নারী সে সারা পড়ে সারাদিন নপলতা লাগে টাকা পয়সা দান খয়রাত অনেক পরোপকার ভালো কাজ করে কিন্তু তার জবানটা খুব কথা বললে মানুষের একেবারে কলিজা ছিঁড়ে দেয় তার আশেপাশে যারা থাকে পাড়া প্রতিবেশী আপন জন আত্মীয় স্বজন সে খুব জীবে দ্বারা কষ্ট দেয় কথা বলেন اللهم رسول الله خير فيها وهي في النار এর কোনো খায়র নেই ও জাহান্নামে যাবে وقلنا امراه تسلي المكتوبه وتصوم رمضان وتتصدق سبيل الخير আমাদের ওখানে আরেকটা মেয়ে আছে শুধু ফরজ নামাজ পড়ে ও সবে বড় সবে কত সময় পুরো নফর নামাজ পড়ে না আর শুধু রমজানের রোজা রাখে কোন নকল রোজা রাখে না ডান কয়রা একেবারে অতি সামান্য করে না করা বললেই চলে কিন্তু সে কাউকে কষ্ট দেলা না আহাদ। কারোর সাথে খারাপ ব্যবহার করে না আল্লাহ রসুল বললেন ওয়াহিয়া ফিল জানা এই মেয়েটা জাননাতে যাব হাজরিন তালে খুব ভালো করে বোঝেন আমাদের আমরা মহিলার কথা বললাম পুরুষ মনে করেন আমরা নামাজ পড়ে রোজা রাখে রেখেছে কপালে দাগ হয়ে গেছে দিনদার মানুষ বিভিন্ন খারাপ আচরণ করেন ভাই বোন মা বাবার সাথে খারাপ কথা বলেন গালি দিয়ে কথা বলেন এরকম আছে না নেই হাজিরিন অল্প সময় আল্লাহ রসুলাম ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছেন ভালো আচরণ কাকে বলে সারা পার আচরণ কাকে বলে আর ভালো আচরণে কি হয় আল্লাহ রসুল বলছেন আমাদের দিন আপনার আমল নামায় ভালো আচরণ এর চেয়ে ভারী আমল আর কিছুই হবে না ानुषर भलो आचरण का मानुषे गचरण सारा रज पड़ार नकल रोजा रखार सफ हो जाए खराब आचरण की, की। फिक्स कर दिए बेसी कथा बला अहंकार करा মানুষের সাথে রুড়ো আচরণ করা কথা দিয়ে কষ্ট দেওয়া গালি দিয়ে কথা বলা এই ধরনের নির্ধারিত কিছু কাজকে রসুলাম বলেছেন এগুলো খারাপ আচরণ এইতে যারা করবে তারা আমার উন্মত নয় অথবা উন্মত হলেও অনেক দূরের উন্মত হবে আর ভালো আচরণগুলো উনি ঠিক করে দিয়েছেন সেটা হল বিনম্রতা যার সাথে কথা বললে ভালো লাগে আল্লাউন আকনাফান যারা বিনয় বিনম্র রুড়তানি আল্লাহিন যারা মানুষকে সহজে আপন করে নেয় মানুষ তাদের কাছে গেলে মনটা আপন আপন লাগে সৌহার্দম অনুভব হয় যারা শোনে যারা মানুষের কথা মন দিয়ে শোনে মানুষের কাজে রাগে সবর করে আল্লাহ রসুলের কাছে এসে একজন বলছে ঠিক এরকম করেন রাগবে না আর একটা অন্য আদি লাল জানা তুমি শুধু রাগ নিয়ন্ত্রণ করবে তোমার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি এই জন্য আমরা যদি নিজেদের আচরণকে কন্ট্রোল না করতে পারি তাহলে বুঝতে হবে তা কো আসিনি কিভাবে সেটা হলো আমরা সাধারণত বলি যে এত বদরাগী রাগলে হুশ থাকে না আপনার বলেন না মনে করেন এই রকম একজন বদ্রাগী তিনি প্রচন্ড রেগেছেন জামা কোন এমন কাজ করেছে যে প্রচন্ড ভাবে আহত হয়েছে রাগ মানে চোখ মুখ লাল হয়ে গিয়েছে হঠাৎ পাশ থেকে একজন তাকে ডাক দিয়েছে ডাকিয়ে দেখে এমপি সাহেব ওর কি রাগ থাকবে তাহলে বোঝা গেল এমপি দেখলে প্রধানমন্ত্রী দেখলে ডিসি দেখলে উনি যে কন্ট্রোল করতে পারে যখন আপনি আল্লাহকে দেখে কন্ট্রোল করবেন তখন বুঝতে হবে যে না আপনার ইমান আছে কথা বুঝতে পেরেছেন ভাইরা এজন্য মডেল লাগে আমি লম্বা করতে পারছি না ভালো কথা অনেকেই বল মানুষ আপনাদের আগেই বলেছি মানুষ কিন্তু মানুষে জন্মে না মানুষে জন্মে পেয়ে প্রাণী হয়ে জন্মে প্রাণীরও খারাপ প্রাণী তো মাসা আল্লাহ সব কিছু নিয়ে জন্মে তো একেবারে খালি এমটি ওকে মানুষ হতে হয় মানুষ হতে ওর দুটো জিনিস লাগে কয়টা জিনিস একটা হল ভালো শিক্ষা আর শিক্ষা বাস্তবের জন্য ভালো মডেল আদর্শ আমরা সবাই ভালো কথা জানি জানি নেবেন ঘুস খাওয়া যে খারাপ এটা বাংলাদেশের মুসলমান অফিসার পুলিশ জানে না এরকম আছে তবুও খায় কেন ঘুষ যায়। সবাই খাচ্ছে কিন্তু ওর সামনে যদি মডেল থাকতো অমুক অমুক অমুক অফিসার এত কষ্টের ভিতরে ঘুষ না খেয়ে ভালো থেকেছেন ভালো পুরস্কার পেয়েছেন তাহলে ও ঘোষণা খেয়ে থাকতে পারত তারা বুঝতে পেরেছেন তাহলে মানুষের জন্য দুটো জিনিস লাগে একটা হল ভালো শিক্ষা আর একটা হল এই শিক্ষা বাস্তবায়নের ভালো মডেল ভাইরা রাসলাসাল্লামের জন্মের মাসে অনেক কথা আপনারা বলেছেন বলবেন শুনবেন তবে একটা কথা আমাদের বুঝতে হবে মানবতার জন্য ভালো শিক্ষা অনেকেই দিয়েছেন नेक धर्म ग्रंथे विभिन्न आदर्श ग्रंथे कब्य ग्रंथे भलो कथा पा कि भलो कथा के निजे जीवने शत प्रतिकूलतार भरे दिए वस्तवयन कर देखिए यडल पा एकम्र मोहम्मद रसल्लाम सर हजर आप आगे बोल प्रयोजन विश्वविद्यालय प्रयोजन अध्ययन प्रयोजने बैबल पढ़ते हैं বাইবেলের অনেক ভালো কথা আছে অত্যন্ত ভালো ভালো কথা আছে যেমন যিশু খ্রিস্ট বলছেন রেজিস্ট এভিল দুষ্ট খারাপ লোককে প্রতিরোধ করো না যদি কাউ তোমার এক গালে চড় মারে তাহলে তার আর আগিয়ে দাও কথা তো সুন্দর ঠিক না সুন্দর হ্যাঁ এগুলো আসলে চমকদার এমটি কথা আমরা যদি এটাকে মূলনীতি বানাই স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে কোনো প্রতিরোধ করবা না কেউ চড় মারলে আরেক গা লাগবে যদি এক পকেটে নেয় তাহলে আরেকটা পকেট খুলে দিও কোনো ছেলে ধরা যদি একটা ছেলে চুরি করে আরেকটা ছেলে আগিয়ে দিও হবে নাই তবে সবচেয়ে বড় কথা হল এই কথাটা ज कंतु यवयन प्रतिकूलतारितरे कथा एक मेरे से हठात् चर मेरे सेडेल पा बुजेले आसे जीशुखष्ट क्यों जो निजे अन्य मानुष के निजे भाई के निबोध बैल देए नरके जाए ভালো কথা খুব সুন্দর কথা কিন্তু বাইবেলে আছে ইহুদিদেরকে যা তা বলে গালাগালি করছে। নিজের মার সাথে নওজ বি সঠিক হওয়ার কথা না নিজের মাকে এক জায়গায় বলছেন মা পিতামাতার সমাদর করো ভালো ব্যবহার করো আরেক জায়গায় নিজের মা বলছে আমাদের বাড়িতে তো মদ নেই মদের কি ব্যবস্থা করবে তিনি বলছেন এই মহিলা আমার সাথে আপনার কি সম্পর্ক মাকে কি কথা বলা যায় এটা কি আদৌ হল না তো এইটুকুর আগে যদি আমি এত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তাহলে তো এটা মডেল হলো না কথা ভালো হলো মডেল হল না কথা আমরা জানি না কিভাবে ইঞ্জিল লেখকরা এগুলো রেখেছেন আমরা বিশ্বাস করি আইসা আলি ইসালাম কখনো এই রকম কাজ করতে পারেন না তবে সেটা বলছি না প্রত্যেক নবীম্বার ভালো কাজ করেছেন হেঁটে যাচ্ছেন আনা সব মালিক রাজ্য বলছেন কোন তো আমি মা রসুল্লাহ রসুল্লাহাম আমি রসুল্লাহ সাল্লাহামের সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম بردائه وكان عليه رداء يمني خشم رسول الله صلى الله عليه وسلم شكرا شماعي اكا قوما فشكشي اكتاب تادر قاية ديسيلين اك بدوين اشي تادر دوري تند يسي جوري تند يقول اه محمد اعطين اه محمد اما كسر لك بشدين انا سبب سيند عايتو رسول الله صلى الله عليه الجزء রসুলসলাম এই ঘাড়ের কাছে চাদরের টান লেগে নুনসা লুটে একবার লাল হয়ে গেছে রসুল্লাম তাকালেন কি করলেন হেসে উঠলেন রসুল্লাম তাকালেন হেসে উঠলেন এবং বললেন এই বেসারাকে কি চায় ওকে দাও আমার আল্লাহ বেলা পারবেন আপনি রসুল্লাহমের মডেল যখন চেতনা করবেন যে তিনি যদি মানুষ হয়ে এটা পারেন আমি কেন পারবো না তখন আপনি পারবেন কথা বুঝতে পেরেছেন এই জন্য অনেকে আমাদের বলে আপনাদের আবারও প্রসঙ্গত কিছুটা অপ্রাসঙ্গিক বলছি এই যে রবিউল্লাহ মাসে আমরা অনেক কথা নিয়ে আলোচনা করব, যদি পারি কালকে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ অলৌকিকতা সবচেয়ে বড় অলৌকিকতা হল এই রাগ नियंत्रण कर मानूष रखा कूते मन करीसलम नूर तैयारी मर्दा बेड़े एक प्रश्न अपना टीवी जे रसल्लासम नूर तैयी हम समस्या तो आपत्ति करें क्या क्या बोलें তাৎক্ষণিক যেটা মনে আসলো যে ভাই আমিও তো এই চিন্তাটাই করি যে রসুল্লাহ সাল্লামকে নুরের তৈরি বললে আল্লাহর সমস্যাটা কি ছিল আল্লাহ এই কথা না বলে বারবার কোরানে হাদিসে বারবার কেন বললেন যে হে রসুল আপনি বলে দেন আমি মানুষ আমি মানুষ রসুল আমি তোমাদের মতো মানুষ রসুল হওয়ার কথাটা আল্লাহ বার বার বার বার বলে আমাদের ইমানের ভিতরে কেন ঢুকালেন আল্লাহ তো বলেই দিতে পারছেন আনা খালাক তু মোহাম্মদ আন মিন্নুর মোহাম্মদ বাকু হুকুম এই কথাটুক বলাতে আল্লাহর সমস্যাটা কি ছিল समस्या एक नहीं चिंता बेर आल्लारुरने से स्पष्ट नहीं आगे जमाना नबीर उबीर सह पथ हारिए भक्त कारण तरह बड़ उदाहरण हल ईसा आली इलाम ईशा आली इलमाम के ख्रिस्टाना भयंकर भक्ति ठीक ना किन ख्रीस्टान ईसा अलीमाम मत होते चा मतो नाम मतो रोजा तो दोआा तो कान्ना मतो चलाकम ईसा अल्लामर अनुसरण करते चाय एरक ख्रिस्टान देखे कारण ता विश्वास कर ले मुक्ति অনুসরণের দরকার নেই এক ভাই ক্যানাডায় গাড়ি চালানো ইউরোপে আমেরিকায় আমি কালকে হয়তো কিছু বলব ইউরোপে আমেরিকায় যখন বাংলাদেশের বা বিভিন্ন মুসলমান দেশের মুসলমানরা যায় অনেকেই নামাজ কালাম পড়ে না অনেকে যাওয়ার পরে খারাপ হয় কিন্তু অনেকেই যাওয়ার পরে ভালো হয় যখন ইউরোপ আমেরিকানদের আচরণ ইসলামের ব্যাপারে বর্ণবাদী আচরণ দেখে তার ভিতরে একজন বাংলাদেশ থেকে যখন গেছে খারাপ গেছে গেছে করেই ওখানে যাওয়ার পরে একজন কনভার্টেড রিভার্ট মুসলিম কানাডিয়ানের সাথে পরিচয় হয়ে তার জীবনটা পাল্টে গেছে ভালো মুসলমান ডায় রেখেছেন সমাজসেবার বিভিন্ন কাজ করেন তা একজন পাদরি পাদরিদের একটা আলাদা পোশাক আছে একজন পাদরি তার গাড়িতে উঠেছেন উঠলে ওই ড্রাইভার সালাম তখন দাওয়াত দেবে তার ধর্মের বললে তুমি কি জানো আমাদের যিশুখ্রিস্ট সালাম দিতেন বলে জানি সালাম দিতেন তোমরা দাও না পাদরি বলছে তুমি কি জানো আমাদের গড আর তোমাদের আল্লাহ এক বললেন না এটা ঠিক বলনি আমাদের আল্লাহ আর যীশুখ্রিস্টের আল্লাহ কিন্তু এক কারণ যীশুখ্রিস্ট আল্লাহ বলতো গড বলতো না আর শোনো যিশু খ্রিস্ট যদি এখন আসে আমার বাসায় যাবে তোমার বাসায় কিন্তু যাবে না দেখেন বলে হ্যাঁ দেখো যীশুখ্রিস্ট দাঁড়িয়ে আছে আমারও দাঁড়িয়ে আছে যীশুখ্রিস্ট সর খাইতো না আমিও সর খাইনি যীশুখৃষ্ণ পাকসাপ থাকতো আমিও পাকসাপ থাকি তুমি পাকসাপ থাকো না তুমি খাও তুমি দাঁড়িয়ে রাখো না যীশু কিন্তু তোমার বাড়ি যাবেন আমার বাড়ি যাবে তাহলে তারা ইসা আলী সালামের ভক্তির কথা বলেন প্রচন্ড ভালোবাসার কথা বলেন কিন্তু কেউ ঈশা আলি সালামের জীবন কর্ম তিনি কিভাবে চলেছেন কিভাবে চলতে বলেছেন এটা নিয়ে তারা মাথা ঘামান না ঠিক আছে না কারণ তারা মনে করেন ভক্তি বিশ্বাসে কিন্তু আমাদের কি মুক্তি আল্লাহ বলেছেন তোমরা যদি মুক্তি চাও মোহাম্মদ করতে হবে ঠিক না আর অনুসরণ কার করা যায় আমরা যাকে মনে করব আমারই মতো ঠিক না যখন আমি বসবো যে রসুল্লাহ সাল্লাম উপাদানে আমারই মতো মানুষ ছিলেন তো তারপরও তিনি ভয়কে জয় করেছেন তিনি লোভকে জয় করেছেন তিনি ক্ষুধাকে জয় করেছেন তিনি রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি স্ত্রীদের অ খারাপ কখনো রাগ করেননি কোন মানুষের খারাপ আচরণ রাগ করেননি আমি কেন পারবো না আর এজন্যই আল্লাহ তালা আমাদের মুক্তির জন্য যেন আমরা রসুল্লাহ সাল্লাহ সালামের সুন্নত এত্তেবা করতে উৎসাহ পাই তিনি যদি রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিতে বুক বাসিয়ে তাহাজ পড়তে পারেন আমি কেন পারবো না এই চেতনা আসবে কখন যখন আমি বুঝবো তিনি আমারই মতো ঠিক না আর যখন আমি মনে করবো লাইট অব লাইট খ্রিস্টানদের বিশ্বাস আলো নূর থেকে তৈরি ফরম সেম সাবস্ট্যান্স একই জাতের তখন আমরা বোঝবো আমরা অভিজিত অনেক কিছু করতে পারেন আমরা তো পারবো না কথা কি বুঝতে পেরেছে তো ভাইরা আর এজন্যই রসুল্লাহাম আমাদের আদর্শ চরিত্রের সর্বোত্তম মডেল একটা বিষয় ইঙ্গিত করেই চলে যাব সেটা হল সবচেয়ে কষ্টদায়ক বিষয় হল আল্লাহ যেটাকে জরুরি বলেছেন রসুলসাল্লাম যেটাকে আমাদের নির্দেশ দিয়েছেন মুক্তির পথ বলেছেন আলেম ওলামা দিনের দায়িত্বের ভিতরে এর বিপরীতটা বেড়ে গেছে উগ্রতা খারাপ আচরণ আমরা আলেমরা করি আলেমে আলেমে করি দিনের দাওয়াতের ক্ষেত্রে করি কথাকে বুঝতে পেরেছেন দাওয়াতটা আমাদের একজনের উগ্রতায় পরিণত হয়েছে অথচ দাওয়াতের হুকুমি হলো বিনম্রতা দাওয়াতের নির্দেশি হল এমনকি অমুসলমানদেরকে দাওয়াত দিতে গেলেও তাদের সাথে ধর্ম নিয়ে কথা বললেও আদবের সাথে সর্বোত্তম আচরণে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কেন জানি আলেমরা আমরা যারা দিনের দায়। তারাও খারাপ আচরণ করি দিনের দায় একজন আর একজনের বিরুদ্ধে কথা বলার সময়ে খারাপ আচরণ করি আবার দিন প্রচারের ক্ষেত্রে